আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহ তালন হতে বর্ণিত তিনি বলেছেন নাবি সাল্লা সাল্লাম আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন অতপর তিনি মিম্বরে উঠলেন এবং ঈর্ষাদ করলেন তোমাদের সালাতে ও রুকুতে আমি অবশ্যই তোমাদেরকে আমার পেছন হতে দেখে থাকি যেমন এখন তোমাদেরকে দেখতে পাচ্ছি